আনা ইবনু মালিক রদাহ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লা সাল্লাম প্রচণ্ড শীতের সময় প্রথম ওয়াকতেই সালাত আদায় করতেন আর তীব্র গরমের সময় ঠান্ডা করে অর্থাৎ বিলম্ব করে সালাত আদায় করতেন অর্থাৎ ঝুমা আর সালাদ ইউনুস ইবনু বুকায়র রহমাতুল্লাহ আলহি আমাদের বলেছেন আর তিনি সালাদ শব্দের উল্লেখ করেছেন জুমা শব্দের উল্লেখ করেননি আর বিশর ইবনু সাবিদ রহমতুল্লাহ আলহি বলেন আমাদের নিকট আবু খালদাহ রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেছেন যে জুমুয়ার ইমাম আমাদের নিয়ে সালাত আদায় করেন অতপর তিনি আনাস রাজাল্লাহ তালাহুকে বলেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম জুহরের সালাদ কীরূপে আদায় করতেন